ফেরস্তা সৃষ্টি ও তাদের গুণাবলীর আলোচনা আল্লাহ বলে بَلْعِبَادٌ مُّكْرَمُونَ لَا يَسْبِقُونَهُ بِالْقَوْلِ وَهُمْ بِأَمْرِهِ يَعْمَلُونَ يَعْلَمُونَ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى وَهُم مِّنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ وَمَن يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَٰهٌ مِّن তারা বলে সন্তান গ্রহণ বলেছেন তিনি পবিত্র মহান তারা তো সম্মানিত বান্দা। তারা আগ বাড়িয়ে কথা বলেন তারা তো আদেশ অনুসারে কাজ করে থাকে তাদের সম্মুখে ও পশ্চাপ্তে যা কিছু আছে তা তিনি অবগত তারা সুপারিশ করে শুধু তাদের জন্য যাদের প্রতি সন্তুষ্ট এবং তারা তাতে বিদন্ত তাদের মতে যে বলবে আমি ইলাহ চিনিবেতুত তাকে আমি প্রতিফল দেব জাহান্নাম এইভাবে আমি জালিমদেরকে শাস্তি দিয়ে থাকি তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তার্নু এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে জেনে রাখ আল্লাহ তিনি তো ক্ষমাশীল ويؤمنون بِهِ ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من যারা আরস ধারণ করে আছে এবং যারা এর চারদিকে ঘিরে আছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসা সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মোমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে हे हमार प्रतिपालक तुम्हार दया और ज्ञान सर्वव्यापी अतः जरा दौबा और तुम्हारा अवलम्बन करमें तरह क्षमा करो और जहां नाम शास्त्रिथे रक्षा करो हे हमक तुम्हें तक दाखिल करो स्थायी जाना था जर प्रतिश्रुति तुम्हें ते ता दिए तापत्न सन्तान शंतन सन्तर शंतन मध्य जरा सत्कर्म कर तुम तो परक्रमशाली प्रज्ञाम তারা অহংকার করলেও যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে তারা তো দিন ও রাত্রে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা ক্লান্তি বোধ করেন তার সান্নিধ্যে যারা আছে তারা অহংকার বসে তার ইবাদত করা থেকে বিমুখ হয় না এবং ক্লান্তি উদ্ভূত করে না তারা দীবা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তারা শৈতিল্য করে না আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত স্থান আছে আমরা তো সারিবদ্ধভাবে দ্বন্দ্ব এবং আমরা অবশ্যই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করি আমরা আপনার প্রতিপালকের আদেশ ভিত্তিতে অবতরণ করিলে যে আমাদের সামনে উপাচনে আছে এবং যা এ দুয়ের অন্তবর্তী তা তারিখ এবং তোমার প্রতিপালক ভুলবান অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়ক সম্মানিত লিপিকার বৃন্দ তারা জানে তোমরা যা করো তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনি জানেন تُعَدُّون يدخلونها ومن صلح من آبائهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب ফেরাজ তখন তাদের নিকট প্রবেশ করবে প্রতিটি দরজা দিয়ে বলবে তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি কতই না ভালো এই পরিণাম الْحَمْدُ لِلَّهِ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ جَاعِلِ الْمَلَائِكَةِ رُسُلًا أُلِيَ أَجْنِحَةً مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ يَزِيدُ فِي الْخَلْقِ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ आकाश करता दो चार चार पक्ष आकाशमंडल्लाषय शक्ति তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজন রক্ষা করো আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ কো পাথর যাতে নিয়োজিত আছে নির্মমৃদয় কঠোর স্বভাবের ফেরস্তাগুলো যারা অমান্য করে না আল্লাহ যা আদেশ করেন তা এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে ফেরিস্তা প্রসঙ্গে অনেক আয়তী রয়েছে সেগুলোতে আল্লাহ তালা তাদেরকে ইবাদত ও দৈহিক কাঠামো সৌন্দর্যে অবয়বে বিশালতা এবং বিভিন্ন আকৃতি ধারণে পরাঙ্গময় শক্তির অধিকারী বলে পরিচয় প্রদান করেছে। যেমন আল্লাহ তাল্লাহ বলেন وَلَمَّا جَاءَ الرُّسُلُ نُوحًا لُوطًا سِيءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالَ هَذَا يَوْمٌ عَصِيبٌ وَجَاءَهُ قَوْمُهُ يَهْرَعُونَ إِلَيْهِ وَمِنْ قَبْلُ كَانُوا يَعْمَلُونَ السَّيِّئَاتِ قَالَ يَا قَوْمِ هَؤُلَاءِ এবং যখন আমার প্রেরিত রাসুলগঞ্জ লৌতের নিকট আসলো। তখন তাদের আগমনে যে বিষণ্ন সে বিষণ্ন হল এবং নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করো এবং বলল এ এক নিদারুণ দিন তার সম্প্রদায় তার নিকট হয়ে ঝুকে আসলো এবং পূর্ব থেকে তারা কুকর্মে লিপ্ত ছিল তা সিরের কিতাবে আমি উল্লেখ করেছিলেন যা একাধিক আলিমগুন বলেছেন যে ফেরজ তাদের সামনে পরীক্ষা সুরূপ সুদর্শন যুবকের আকৃতিতে আত্মপ্রকাশ করেছিল। অবশেষে লুত আলাহ সাল্লামের সম্প্রদায়ের উপর প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যায় এবং আল্লাহ আল্লাহতালা তাদেরকে পরাক্রমশালী শক্তি ধর রূপে পাকড়াও করে অনুরূপভাবে জিব্রাহিল আলাইহসাল্লাম নবী করিম সাল্লাইসাল্লামের নিকট বিভিন্ন আকৃতিতে আগমন করতেন কখনও আসতেন হৃদিয়া ইবনে খলিফা কালবির রাজিউল্লাহ তালয়ের আকৃতিতে কখনো বা কোনো বেদিনের রূপে আবার কখনো তিনি স্বরূপে আগমন করেছেন তার ছয়শ ডানা রয়েছে প্রতি দুটি ডানার মধ্যে তিনি ততটুকু ব্যবধান যতটুকু ব্যবধান পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তদয়ের মধ্যে রসমসোল্লিয়ালাম এই আকৃতি তাকে দুইবার দেখেছেন একবার দেখেছেন আসমান থেকে জমিনে অবতরণ অবস্থায় আর একবার দেখেছেন জান্নাতুল মাওয়ার নিকটবর্তী সিদ্ধরাতুল মুনতাহার কাছে মিরাজের রথা আল্লাহাল বলেন তাকে শিক্ষাদান করে শক্তিশালী প্রজ্ঞা সম্পূর্ণ সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল তখন সে উদ্ধতিগ্রন্থে তারপর সে তার নিকটবর্তী হল অতি নিকটবর্তী এই আহাতে যার কথা বলা হয়েছে তিনি হলেন জিব্রাহিল আলাইহাল্লাম যেমনটি আমরা একাধিক সাহাবাসে বর্ণনা করেছি তন্নদেহ ইবনে মাসুদ রাজু আল্লাহ আবু অর্থাৎ ফলে তাদের মধ্যে দূর ধর্কের ব্যবধান থাকে অথবা তার উপ তখন আল্লাহ তার বান্দার প্রতি যা উভিকর পার তা তার বান্দার প্রতি অর্থাৎ আল্লাহর বান্দা মুহম্মদ সল্লাহ আলাইসাল্লামের প্রতি তারপর আল্লাহ বলেন অর্থাৎ নিশ্চয় সে তাকে কয়েকবার দেখেছিল প্রান্তবর্তী কোলকাছির নিকট যার নিকট করতে অবস্থিত শস্যদানে যখন বৃক্ষটি যার দ্বারা আচ্ছাদিত হওয়ার তার দ্বারা ছিল আচ্ছাদিত তার দৃষ্টি বিভ্রম হয়নি দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি সুরাবায়ন ইসরাইলে মিরাজের হাদেশ সমূহে আমরা উল্লেখ করেছি যে সিদ্ধাতুল মন্তহা সপ্তমাকাশে আকাশে অন্য অন্যবর্ণ এও আছে যা ষষ্ঠ আকাশে এর অর্থ হচ্ছে সিদ্ধরাতুল মুন্তাহার মূল হল ষষ্ঠ আকাশে আর তার ডালপালা হল সপ্তম যখন সিদ্ধরাতুল মুনতাহা আল্লাহ তালা আদেশে যা আছে যা তাকে আচ্ছাদিত করার তা তাকে আচ্ছাদিত করল তার ব্যাখ্যায় কেউই কেউ বলেছেন তাকে আচ্ছাদিত করেছে এক সোনার পতঙ্গ কেউই বলেন নানা প্রকার রঙ যার অবর্ণী রূপ তাকে আচ্ছাদিত করে রেখেছে কারো কারো মতে কাকের মতো ফেরস্তাগন তাকে আচ্ছাদিত করেছে কেউই কেউই বলে মহান প্রতিপালকের নূর তাকে আচ্ছাদিত করে রেখেছে যার অবতীর্ণ সৌন্দর্য ও উজ্জ্বল্য বর্ণনাথী এই অভিমতগুলোর মধ্যে কোনো পরস্পর বিরোধিতা নেই কারণ সবগুলো বিষয় একই ক্ষেত্রে পাওয়া যেতে পারে আমরা আরও উল্লেখ করেছি যে কোরসল্লা সাল্লাইসাল্লাম বলেছেন তারপর আমাকে সিদ্ধ মন্তহার দিকে নিয়ে যাওয়া হয় আমি দেখলাম তার ফুলগুলো ঠিক পর্বতের চূড়ান্নে বড় বড় অন্য বর্ণনায় আছে জ্বরের পর্বত চূড়ান্নে আমি আরো দেখতে পেলাম তার পাতাগুলো হাতির কানের মতো আরো দেখলাম তার গোড়া থেকে দুটো অদৃশ্য নদী এবং দুটো দৃশ্যমান নদী প্রবাহিত হচ্ছে অদৃশ্য দুটো বেছে জান্নাতে আর দৃশ্যমান দুটো হচ্ছে নীল ও ফোরা পৃথিবী ও তার মধ্যেকার সাগর ও নদ সৃষ্টি শিরোনামে পূর্বে এ বিষয়ে আলোচনা হয়েছে উক্ত হাদিসে এও আছে যে তারপর বাইতুল মাহমুরকে আমার সম্মুখে উপস্থিত করা হয় লক্ষ করলাম প্রতিটি সত্তর হাজার ফেরিস্তা তাকে প্রবেশ করে। তারপর আর কখনও তার এখানে ফিরে আসেন নবী করিম সাল্লাইসাল্লাম আরও জানান যে তিনি ইব্রাহিম খলির আলাহাল্লামকে বাইতুল মাহমুরের ঠেঁচ দিয়ে বসা অবস্থায় দেখেছিলেন এ প্রসঙ্গে আমরা এও বলে এসেছি যে বাইতুল মাহমুর সপ্তম আকাশে ঠিক তেমনিভাবে অবস্থিত যেমন পৃথিবীতে আবার অবস্থান সুফিয়ান সাউরি তিনি বলেছেন তা আকাশে অবস্থিত কাবার ঠিক বরাবর উপরে তার অবস্থান পৃথিবীতে বাইতুল্লাহ মর্যাদা যতটুকু আকাশে তার মর্যাদা উচিত ততটুকু প্রতিদিন সত্তর হাজার ফ্যানস তাতে সালাদ আদায় করে যারা দ্বিতীয়বার আর কখনোই সেখানে আসেন না ভিন্ন সূত্রেও হজরত আলী রাজ থেকে অনুরূপ বর্ণনা রয়েছে এবং তা বারণি রহিমহুল্লাহ বর্ণনা করেন যে এমনি আব্বাস ফদুল্লাহ তাল্লাহ বলেন রসুল্লাহ সাল আলাই সাল্লাম বলেছেন বাইতুল মামুর আকাশে অবস্থিত যাতে জুরাহ নামে অবহিত করা হয় বায়তুল্লাহ ঠিক বরাবর করে তার অবস্থান উপর থেকে পড়ে গেলে তা ঠিক তার উপরেই এসে পড়বে প্রতিদিন সত্তর হাজার প্যারেস্তা তাতে প্রবেশ করেন তারপর তারা তা আর কখনোই দেখেন না আকাশে তার মর্যাদা অনুরপ বর্ণনা আনাস রহিম উল্লাহ ও সুদ্দির রহিম উল্লাহ প্রমুখ থেকে বর্ণনা করেছে কাতাদা রহিমুল্লাহ বলেন আমাদেরকে জানানো হয়েছে যে রসুল্লাহ সাল একদিন তার সাহাবাদীকে জিজ্ঞাসা করলে তোমরা কি জানো পাইতুল জবাবে তারা বললেন আল্লাহ এবং তার রাসলই ভালো জানে তখন তিনি বললেন বায়তুল মা কাবার বরাবর আকাশে অবস্থিত একটি মসজিদ যদি তার উপর থেকে নিচে তাহলে কাবার উপরেই পড়ত প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা তাতে সালাত আদায় করে আর কখনোই তারা ফিরে যা জাহাক ধারণা করেন যে বায়তুল মাহ্মুরকে এবিলিস পুত্রীয় একদল ফেরেস্তা আবাদ করে থাকে এদেরকে জিন বলা হয়ে থাকে তিনি বলতেন তার খাদেমরা ওই পুত্রগুক্ত আল্লাহ সর্বপুক্ত অন্যরা বলেন প্রতি আকাশে একটি করে ঘর আছে অবশিষ্ট আকাশে ফেরেসাগুন তার মধ্যে ইবাদত করে থাকে আবাদ করে রাখেন পরাক্রমে তারা সেখানে এসে থাকেন যেখানে পৃথিবীবাসী প্রতি বছর হজ করে এবং সর্বদা উমরা ও সালাতের মাধ্যমে বায়তুল্লাকে আবাদ করে সাইদ সাইদ, ইবনে রাখেন তার আল মাগাজি কিতাবের শুরুতে বলেছে। আবু বৈয়াদ মুজাহিদ এর হাদিসে বর্ণনা করেছেন যে সাত আসমান ও সাত জমিনের মধ্যে হারাম শরীফের মর্যাদা সমুন্নত করা হয়েছে এটি চত্বটি গৃহের চতুর্থটি প্রতি আসমানি একটি এবং প্রতি জমিনে একটি করে সম্মানিত ঘর আছে যার একটি উপর থেকে পতিত হলে তাও প্রতিমান থেকে না আস এবং আবু সূত্রে সাইদ বর্ণনা করেন যে আবু সুলাইমান বলে আমি আবদুল্লাহ ইবনে আমর রাজি আহকে বলতে শুনেছি হারাম শরীফ সাত আসমানে বিশেষভাবে সম্মানিত পৃথিবীতে তার অবস্থান তার বাইতুল মুকাদ্দাসও সাত আসমানে সম্মানিত তার অবস্থানও পৃথিবীতে যেমন কোন এক কবি আকাশকে যিনি উদ্দেশ্য স্থাপন করেছেন তিনি তার জন্য একটি ঘর নির্মাণ করেছেন যার স্তম্ভগুলো অত্যন্ত মজবুত ও দীর্ঘ আকাশে অবস্থিত ঘরটির নাম হল বাইতুল ইজাত তার রক্ষণাবেক্ষণকারী ফেরাস্তাদের যিনি প্রধান তার নাম হল ইসমাইল সত্তর হাজার ফেরস্তা প্রতিদিন বাইতুল মামুরে প্রবেশ করে এবং পরে কোনো দিন সেখানে ফিরে আসার সুযোগ পান না তারা কেবল সপ্তম আকাশেরই অভিবাসী অন্য আকাশের ফেরিস্তাদের তো প্রশ্নই ওঠে আর এই জন্যেই আল্লাহতালা বলেন তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনি জানেন ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে আবু সরতে আল্লাহ তালু বলেন রাসুল সালাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি এমন অনেক কিছু দেখি যা তোমরা দেখতে পাওনি এবং এমন অনেক কিছু শুনি যা তোমরা শুনতেও পাও আকাশ চরচর শব্দ করে আর তার চরচর শব্দ করাই चार आंगुल जैगा जो फिर जाते तुम्हारा अल्प हास बेसि काटते शायी संभोग करते लुकालय त्याग पर विजन प्रान चले गए उच्चस्वे आल्लाहर निकट दुआ करते थके एक शुनेबु जहरदे अल्लाह उठलें आल्लाहर शपथ दीस आबरानी रहीमउल्लाम सत आकाशे क्या पल স্থান ফাঁকা নেই যাতে কোনো না কোন দাঁড়িয়ে আছেন তারপর এই প্রমাণ করেছে সাত আকাশেও এমন কোন স্থান নেই যেখানে কোনো কোনো ফেরস্তা বিভিন্ন প্রকার ইবাদতের কেউ সদা দণ্ডায়মান কেউ সদা শীতারত আবার কেউই বা অন্য কোনো ইবাদতে ব্যস্ত আছে আল্লাহ তালার আদেশ মতে তারা সর্বদাই তাদের ইবাদত কি অন্যান্য আমলে আবার আল্লাহর নিকটে তাদের রয়েছে বিভিন্ন স্তর যেমন আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত স্থান আছে এবং আমরা তো সারিবদ্ধ ভাবে এবং আমরা অবশ্যই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করি অন্য এক হাতিসে নবী করিম সল্লাহ আলহিহ সাল্লাম বলে ফেরেস্তাগন তাদের প্রতিপালকের নিকট যেভাবে সারিবদ্ধ হয় তোমরা কি সেইভাবে সারিবদ্ধ হতে পার না সাহবাং জিজ্ঞাসা করলে তারা তাদের প্রতিপালকের নিকট কিভাবে সারিবদ্ধ হয় জবাবে রসলুল্লাহ সল্লাহ আলহিউসাল্লাম বলেন তারা প্রথম সারি পূর্ণ করে নি এবং সারি তথা নিয়মে সোজা করে নি অন্য এক হাতিষে তিনি বলেন তিনভাবে অন্যদের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে গোটা পৃথিবীকে আমাদের জন্য মসজিদ এবং তার মাটিকে আমাদের জন্যে পাক বানানো হয়েছে আর আমাদের সারি সমূহ ফেরেস্তাদের সারি মর্যাদা প্রদান করা হয়েছে অনুরূপ কেয়ামতের দিনও তারা মহান প্রতিপালকের সম্মুখে সারিবদ্ধভাবে উপস্থিত হবে যেমন আল্লাহতালা বলেন তারপর তারা সমুখে সারিবদ্ধ ভাবে দণ্ডায় মান যেমন আল্লাহ বলে সেদিন রু ও ফের সারিবদ্ধ ভাবে দাঁড়ালে দয়াময় যাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্য এক কথা বলবে না এবং সে যথার্থ বলবে এখানে এলা রূপ ুহু শব্দ দ্বারা আদম সন্তান বোঝানো হয়েছে আব্বাস রহিমুল্লাহ করে আদের একটি সাদেনিদ আবু সাহিল ও আস এই কথা বলেছেন কেউ বলেন আদরুহু হল জিব্রাইল আল্লাহাল এই অভিমত সাবি সাইদ সুবাইয়ার ও সিহাক রহিমুল্লাহ আবার কেউ বলেন আদুহু এমন একজন ফেরস্তার না। যার অবয়ব গোটা সৃষ্টি জগতের সমান থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন আবু এমন এক ফেরা যে দৈহিক গঠনে ফেরস্তা জগতের সর্বশ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত সূত্রে ইবনে জাহির রাহিমুল্লাহ বর্ণনা করেন যে ইবনে মাসুদ রাদুল্লাহ তালাহ বলেন রূপ চতুর্থ আকাশে অবস্থান করেন আকাশসমূহের সবকিছু এবং পর্বত সমূহ প্রেক্ষাকৃত তিনি ফেরাস্তাদের অন্তর্ভুক্ত প্রতিদিন তিনি বারো হাজার তাজবি পাঠ করেন প্রতিটি তাজবি থেকে আল্লাহ তাল্লাহ একজন করে ফেরেস্তার সৃষ্টি করেন কে আমাদের দিন একাই তিনি এর সারিতে দণ্ডায়মান হবে তবে এই বর্ণনাটি একান্তই গরিব শ্রেণীর অন্তর্ভুক্ত তাবা রানী রহিম উল্লাহ বর্ণনা করেন যে আব্বাস সরদাহ তালন বলেন আমি রসুল সাল আলহামকে বলতে শুনেছি যে আল্লাহর এমন একজন ফেরস্তা আছে যাকে যদি বলা হয় যে তুমি একে তুমি এক গ্রাসে আকাশ পৃথিবীসমূহকে গেলে ফেলো তবে তিনি তা করতে সক্ষম এই হাদিসটি অত্যন্ত গরিব কোনো কোনো রিওয়য়েতে হাদিসটি মৌকুফরূপে বর্ণিত আরস বহনকারী ফেরেস্তাদের বিবরণে আবার জাবির ইবনে আবদুল্লাহ রাজমতাল সূত্রে উল্লেখ করেছে যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আরস বহনকারী আল্লাহর ফেরেস্তাদের এক ফেরস্তা সম্পর্কে বলার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে তার কানের লতি থেকে কাজ পর্যন্ত সাতশো বছরের দূরত্ব দাউদ ও ইবনে আবু হাতিম রহিমুল্লাহ তা বর্ণনা করেছে আবু হাতিমের পাঠি আছে পাখির গতির সাতশো বছর ইব্রাহিদ আলাহ সাল্লামের পরিচিত অধ্যায় একটি গুরুত্বপূর্ণ তথ্য গর্ণিত হয়েছে আল্লাহ বলেন তাকে শিক্ষাদান করেন শক্তিশালী এই আয়তের ব্যাখ্যায় আলিমান বলেন জিব্রাহিদ আলাহ সালাম তার প্রবল শক্তি দ্বারা লিহুত আলাহ সাল্লামের সম্প্রদায়ের বসতিগুলো যা ছিল সাতটি তাতে বসবাসকারী লোকজন যারা ছিল প্রায় চার লাখ এবং তাদের পশুপক্ষী জীব জানোয়ার জমি জমা অট্টালিকাসমূহ তার একটি ডানার পণে তুলে তিনি ঊর্ধ্ব আকাশে পৌঁছে যান এমন ফেরাস্তা কোনো কুকুরের ঘেউঘেউ ও মুরগির আওয়াজ শুনতে হয় তারপর তিনি তাকে উলটিয়ে উপর থেকে নিচ করে দেন এটাই হলো এর তাৎপর্য আল্লাহ তালা জিব্রাইন আল্লাহ সাল্লামকে যে আকৃতির সৃষ্টি করেছেন রসুল্লাহ সাল্লাম সেই আকৃতি তাকে দুইবার দেখছেন তার রয়েছে ছয়শ ডানা যেমন ইমান বুফারি রহিমুল্লাহ তালাক ইবনে গান্না উল সায়দ সাইবানি রহিমুল্লাহর সূত্রে বর্ণনা করেছেন জায়দা সাইবানী রহিমুল্লাহ বলেন আমি জির রহিমুল্লাহকে আল্লাহর বাণী আল্লাহর বাণী সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন আবদুল্লাহ ইবনে মাসুদুল্লাহ আমার নিকট বর্ণনা করেছেন যে মোহাম্মদ সলাল্লাহ আলাইহাল্লাম জিব্রাহিদ আলাহাল্লামকে তার ছয় ছ সহ দেখেছেন ইমে মোহাম্মদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে আব্দুল্লাহ বলেন রসুল সাল্লাহ আলহিমাম জিব্রাহিদ আলহি আসাল্লামকে तर नीच आकृति देखे छाना डाना दिगंत आच्छादित फेल्ता और ज्ञाप ए सम्पर्क समाधिक अवहित आहमद रही बर्णनाल्लासूल सोल्लाथर मनता हार निकट जिब्राहिद्लम के देखी तक छो तरह छाना हूसान रज्लाह ताल्हा डाना सम्पर्िज्ञासा कर তিনি আমাকে তা জানাতে অস্বীকৃতি জানান পরে তার জৈনিক সঙ্গী আমাকে জানান যে তার গানা পৃথিবীর পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী দূরত্বের সমান উল্লেখ্য যে এই রিওয়ায়তগুলো সনদ ও নির্ভরযোগ্য ইমাম আহমদ রহিম উল্লাহ এককভাবেই তা বর্ণনা করেছে ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে সাকিক রহিমুল্লাহ বলেন আমি এপ্রেম আসুদ রাজনকে বলতে শুনেছি যে রসুল্লা সাল্লাম বলে এই আয়াতের ব্যাখ্যায় করেন রসুল সাল্লাম জিব্রাহীল আলাহ সাল্লামকে সুখর এ সমৃত দুই জুড় পোশাকিত অবস্থায় দেখেছেন তিনি তখন আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী গোটা স্থান জুড়ে অবস্থান করছিলেন এর সনদু উত্তম ও প্রামান্য ও মুসলিম শরীফা আছে যে মশোরুখ বলেন আমি একদিন আয়সারাদ আল্লাহ নিকট ছিলাম তখন আমি বললাম আল্লাহ তালাকে এ কথা বলেছেন না যে সে তাকে স্পষ্ট দিগন্তে দেখেছে নিশ্চয়ই সে তাকে কয়েকবার দেখেছিল উত্তরে আয়সারাদ আল্লাহ বলে এই উন্মদের আমি প্রথম ব্যক্তি জে রসুল সাল্লামকে এ সম্পর্কে প্রশ্ন করেছিল উত্তরে তিনি বলেছিলেন তিনি হলেন জিব্রাহীল তিনি তাকে আল্লাহর সৃষ্টি তার আসল অবয়বে মাত্র দুইবার দেখেছিল তিনি তাকে দেখেছেন আসমান থেকে জমিনে অবতরণ অবস্থানে তখন তার সরেশাল দেহ আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানকে জুড়ে রেখেছিল এবং বোখারি রহিমুল্লাহ বর্ণনা করেন যে এপনি আব্বাস সদুল্লাহ আলহামু বলেন রসুল সলাল আলহাস্লাম জিব্রাহ আল্লাহ সাল্লামকে বলেছেন আচ্ছা আপনি আমার সঙ্গে যতবার সাক্ষাৎ করে থাকেন তার চেয়ে অধিক সাক্ষাৎ করতে পারেন না এপনি আব্বাস সদুল্লাহ আল্লাহ বলেন তারপর ইম্লত্ম আয় একটি আমরা আপনার প্রতিপালকের আদেশবৃত্তি অবতরণ করি না যা আমাদের সম্মুখীন পশ্চাৎ আছে এবং যা এ দুর্ভুক্ত তাহিম বর্ণনা করেন রসুলসল্লাহ আলহ্লাম সর্বাপেক্ষা বেশি দানশীল ছিলেন আর তার এই প্রধানতা রমজান মাসে যখন জিব্রাহিদ আলাহ সাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন অনেক বেশি বৃদ্ধি পেত জিব্রাহিদ আলাহাম রমজানের প্রতি তার সঙ্গে সাক্ষাৎ করে কুরআনের দ্বারস্থিতেন মোট কথা রসুল সাল্লাহ আলহাম কল্যাণ সাধনে মুক্তবাহ অপেক্ষা অধিকতর উদার ছিল এবং বুখারি রহিমুল্লাহ বর্ণনা করেন যে ইবনে শিহাব রহিমউল্লাহ বলেন ওমর ইবনে আবদুল আজিজ রহিমউল্লাহ একজন আসল করতে কিছুটা বিলম্ব করে ফেলেন তখন উরওয়া রাজি আল্লাহ তালাহন তাকে বলেন নিশ্চয়ই জিবাহিদ আল্লাহ সাল্লাম অবতরণ করে রসল সালাহামের সামনে দাঁড়িয়ে সালাদ আদায় এই কথা শুনে ওমর রাজি আল্লাহ বলেন হে উরওয়া তুমি যা বলছ আমার তো তা জানা আছে আমি বশির এমনি আবু মাসুদকে তার পিতার পড়াতে বলতে শুনেছি যে তিনি রসমসাল সাল্লামকে বলতে শুনেছেন জিবাহিদ আলাহি সাল্লাম অবতরণ করেছে তারপর তিনি আমার ইমামতি করলেন আমি তার সঙ্গে সালাদ আদায় করেন তারপর আমি তার সঙ্গে সালাত আদায় করলাম তারপর আমি তার সঙ্গে সালাত আদায় করলাম তারপর আমি তার সঙ্গে সালাত আদায় করলাম এভাবে আঙুল দ্বারা গুনে গুনে তিনি পাঁচ নামাজের কথা উল্লেখ করলেন এবার পিস্রাকিদ আল্লাহ সালামের পরিচিতি জানা যায়। তিনি আরজ গ্রহণকারী ফেরেস্তাদের একজন তিনি সেই ফেরেস্তা যিনি তার প্রতিপালকের আদেশে সিঙ্গায় তিনটি ফুটকার দেবেন প্রথমটি বিধিস্টির দ্বিতীয়টি ধ্বংসের এবং তৃতীয়টি পুনরুত্থানের এর বিস্তারিত আলোচনার পর আমাদের এই কিতাবে যথাস্থানে আসবে ইনশা আল্লাহ সুর হল একটি সিঙ্গার যাতে ফুৎকার দেওয়া হবে আর প্রতিটি আওয়াজ আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী সমান আল্লাহ যখন তাকে পুনরুত্থানের জন্য ফুৎকার দেওয়ার আদেশ করবে তখন মানুষের রোগগুলো তার মধ্যে অবস্থান লেগিয়ে থাকবে তারপর যখন তিনি ফুৎকার দেবেন তখন রোগগুলো বৃহব্বল বেরিয়ে আসবে ফলে আল্লাহতালা বলবেন আমার ইজ্জত ও পরাক্রমের প্রতিটি রোগ তার দেহ থেকে ফিরে যাক দুনিয়াতে যে দেহকে প্রাণবন্ত রাখত ফলে রোগগুলো কবরে গিয়ে দেহের সঙ্গে ঢুকে পড়ে এমনভাবে মিশে যাবে যেমনটি বিষ সফরদস্ত ব্যক্তির মধ্যে মিশে যায় এতে দেহগুলো প্রাণাবন্ত হয়ে যাবে এবং কবরসমূহ বিদীর্ণ হয়ে যাবে আর তারা দ্রুত বলতে হাসরের ময়দানি থেকে বেরিয়ে পড়বে যথাস্থানে এর বিস্তারিত আলোচনা আসবে আর এই জন্যই সালাম বলেছেন আমি কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি যেখানে সিঙ্গাদারী ফেরেস্তার সিঙ্গা মুখে নিয়ে মাথা ঝুঁকিয়ে অনুমতির অপেক্ষায় রয়েছে। এই কথা শুনে ফেরেসাগন বললেন তাহলে আমরা কি করব ইয়া তোমরা বলবে আমাদের আল্লাহই যথেষ্ট তিনি উত্তম অভিভাবক আল্লাহর উপরই আমাদের ভরসা ইমাম আহমদ রহিমুল্লাহ তিরমিত রহিমুল্লাহ আবু সাইদ পুদরুল্লাহ থেকে বর্ণিত ইয়াহ আল আউফি এর হাদিস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন এইমাম আহমদ রহিমাল্লাহ বর্ণনা করেনছে আবু সাইদ হত্রি রাদ আল্লাহম বলেন রসুল সাল্লাহি সাল্লাম সিঙ্গাদারের ফেরিস্তার কথা আলোচনা প্রসঙ্গে বলে তার ডানে জিব্রাহল ও বামে মিকাইল আল্লাহি সাল্লাম অবস্থান করছেন তাবা রানী রহিমউল্লাহ বর্ণনা করেনছে এমনি আব্বাস রাহুতাহ আলম বলেন রসুল সল্লাহি সাল্লাম একদিন বসা অবস্থায় ছিল জিব্রাইল আল্লাহ সাল্লাম তখন তার পাশে অবস্থান করছিল এমন সময় দিগন্ত ব্যাধ করে ঝুকে ঝুঁকে ইসরাফি আল্লাহ সাল্লাম পৃথিবীর নিকটবর্তী হতে শুরু করে অর্থাৎ দেখা গেল একজন ফেরেস্তা বিশেষ এক আকৃতিতে নবী করিম সলাল্লাহ আল্লাহ সাল্লামের সামনে উপস্থিত হয়ে বললেন এ মুহাম্মদ বান্দা নবী ও বাদশাহবী এ দুয়ের কোনো একটি বেছে নেওয়ার জন্য আল্লাহ তালা আপনাকে আদেশ করেছেন রসুল সল্লু আল্লাহ সাল্লাম বললেন তখন জিব্রাহী আল্লাহ সালাম তার হাত দ্বারা আমার প্রতি ইঙ্গিত করে বললেন আপনি বিনয় অবলম্বন করুন এতে আমি বুঝতে পারলাম যে তিনি আমার মঙ্গল অর্থেই বললেন ফলে আমি বললাম আমি বান্দানবী হওয়ারই পছন্দ করি তারপর সে ফেরেস্ত আকাশে উঠে গেলে আমি বললাম হে জিব্রাহিম এ আমি আপনার নিকট জিজ্ঞাসা করবো বলে মনস্থ করেছিলাম কিন্তু আপনার ভাববতী দেখে আর তা জিজ্ঞাসা করতে পারলাম না এবার বলুন উনিকে জবাবে জিব্রাহি আল্লাহাল্লাম বলেন ইনি ইসরাফিল আলাইহসাল্লাম সেদিন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সেদিন থেকে তিনি তার সম্মুখে পদোদ্বে সোজা রেখে নত অবস্থায় দাঁড়িয়ে আছেন কখনও তিনি চোখ তুলেও তাকান না তার ও মহান মধ্যে রয়েছে সত্তরটি নূরের পর্দা তার কোনো একটির কাছে গেছিল তা তাকে পুরিয়ে ফেলবে তার সামনে একটি ফলক আছে আকাশ কিংবা পৃথিবীর ব্যাপারে আল্লাহ কোন আদেশ দিলে সে ফলকটি উঠে গিয়ে তাঁর ললাট দেশের আঘাত করে তখন তিনি চোখ তুলে থাকেন সে আদেশ যদি আমার কর্ম সম্পৃক্ত হয় তাহলে সে আমার ব্যাপারে আমাকে তিনি আদেশ করেন আর যদি তা মিকাইনের কাজ সংক্রান্ত হয় তাহলে তিনি তাকে তার আদেশ দেন আর যদি মালাকলমতের কাজ হয় তবে তিনি তাকে তার আদেশ দেন আমি বললাম হে জিব্রাহিম আপনার দায়িত্ব কী তিনি বললেন বায়ু ও সৈন্য সংক্রান্ত আমি বললাম আর মিকাইল কিসের দায়িত্বে নিয়োজিত বললেন উদ্বিরাতি ও পৃষ্টির দায়িত্বে আমি বললাম আর মালাকলম কোন দায়িত্বে আছে বললেন রূপ কাপচ করার দায়িত্বে আমি তো মনে করেছিলাম উনি কেয়ামত কায়েম করার জন্য অবতরণ করেছেন বোঝেন আর আপনি আমার যে ভাববতী দেখেছিলেন তা কেয়ামত কায়েম হওয়ার ভয় হয়েছিল এসূত্রে একটি গরিব হাদিস সহি মুসলিমে আয়স রাজুল্লাহ তালাহা থেকে বণিত আসেছে রসুলসল্লাহ আলাইসাল্লাম রাতে যখন নামাজ পড়ার জন্য দণ্ডায়মন হতেন তখন তিনি বলতেন হে আল্লাহ হে জিব্রাহিল মিকাইল ও ইসাকিরের প্রতিপাল হে আকাশসমূহ পৃথিবীর সৃষ্টিকর্তা গুপ্ত ও প্রকাশ্য সব কিছুর তুমি তো তোমার বান্দাদের মাঝে যে বিষয়ে মীমাংসা করবে সে বিষয়ে তারা মতবিরোধে লিপ্ত ছিল তুমি আমাকে সত্যের বীরত্বপূর্ণ বিষয়ে হৃদায়ত দান করো তুমি তো যাকে ইচ্ছা করো তাকে সঠিক পথের সন্ধান সম্পর্কিত হাদিসে আছে আল্লাহ ধ্বংসের পর সিঙ্গায় ফুটকার আলাহামী ফেরেস্তাদের মধ্যে সর্বপ্রথম শেষা করেছিলেন এরই পুরস্কার স্বরূপ তাকে লহেমে কর্তৃত্ব দেওয়া হয়েছে আবুল কাসিম সোহাইলি রহিমুল্লাহ তার একটি কিতাবে এ বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন যে কেউ আল্লাহ রাসুল ও জিব্রাহিল শত্রু এই আয় বিশেষ মর্যাদা সম্পূর্ণ হওয়ার কারণে জিব্রাহিল ও মিকাইল আলাম এর করা হয়েছে জিব্রাহিল হলেন এক মহান ফেরিস্তা পূর্বেই তার প্রসঙ্গে আলোচনা রয়েছে আর মিকাইল আলাহ সাল্লাম হলেন বৃষ্টি ও উদ্ভিদাদের দায়িত্বে নিয়োজিত তিনি আল্লাহ থেকে প্রাপ্ত বিশেষ মর্যাদার অধিকারী ও নৈকট্যপ্রাপ্ত ফেরিস্তাদের অন্যতম ইমাম মাহমুদ রাহিমুল্লাহ হাসান এমনি মালিক রাজু আল্লাহ সূত্রে রিবায়ত করেন তিনি বলেছেন যে নবী করিম সাল্লাই সাল্লাম জিব্রাহ আলাহ সাল্লামকে বললেন ব্যাপার কি আমি মিকাইলা আল্লাহ সাল্লামকে কখনো হাসতে দেখলাম না যে উত্তরে জিব্রাহিল আলাহ সাল্লাম বললেন মিকে ইল্লা আল্লাহ সাল্লাম যার নাম থেকে এই যাবত কখনই আসে না এ হলো সেসব ফেরেস্তার আলোচনা পবিত্রপুর আনে যাদের কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে সিয়া তাই নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের দোয়াই এদের উল্লেখ রয়েছে তা হল জিবাইল আলাহ সাল্লামের দায়িত্ব ছিল উম্মদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবী করিম সাল্লাই সাল্লামের নিকট হৃদায়ত নিয়ে আসা মিকাঈলা আল্লাহ সাল্লাম বিষ্টি ও উদ্ভিদাদির দায়িত্বে নিয়োজিত যার মাধ্যমে এই দুনিয়াতে জীবিকা সৃষ্টি করা হয় তার অনেক সহযোগী ফেরস্তা আছে আল্লাহর আদেশ অনুসারে তিনি যা বলেন তারা তা পালন করতেন আল্লাহ তালার তারা বাতাস ও করে মরজি পূর্বে আমরা বর্ণনা করে এসেছি যে আকাশ থেকে যে যে কুটাটি পতিত হয় তার সাথে একজন ফেরস্তা থাকেন যিনি সেই কুটাটি পৃথিবীর যথাস্থানে স্থাপন করেন কক্ষান্তরে ইশরাফিল আল্লাহকে কবর থেকে উঠা এবং কৃতজ্ঞদের সাফল্য লাভ ও কৃতজ্ঞদের পরিনতি লাভ করার উদ্দেশ্যে পুনরুত্থান দিবসে উপস্থিত হওয়ার জন্য সিংায় প্রত্যার দেওয়ার দায়িত্ব নিয়োজিত করে রাখা হয়েছে ওই দিন কৃতজ্ঞদের পাপ মার্জনা করা হবে এবং তাদের পুণ্যকর্মের প্রতিফলন দেওয়া হবে আর কৃতক নদের আমল কৃতজ্ঞদের আর সে নিজের ধ্বংস ও মৃত্যু কামনা করবে মোট কথা জিবাইল আলাহ সাল্লাম হৃদায়ত অবতরণের দায়িত্ব পালন করেন বিকাঈ আলাহাম জীবিকা প্রদানের দায়িত্ব পালন করেন আর ইসরাফিল আলাহ সাল্লাম পালন করেন সাহায্য দান ও প্রতিদানের দায়িত্ব কিন্তু মালাকাল মহতের নাম কুরআনাদের তবে কোন রেওয়ায় তাকে অবহিত করা হয়েছে বলো তোমাদের জন্য মৃত্যু ফেরস্তা তোমাদের প্রাণ হরণ করবে অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যান্বিত হবে এ মালাকল মহতের কিছু সহযোগী ফেরস্তা আছে যারা মানুষের রূপকে দেহ থেকে বের করে একটা কণ্ঠনালী পর্যন্ত নিয়ে আসে তারপর মালাকল মহুত নিজ হাতে তা কবচ করেন তিনি তা কবচ করার পর সহযোগী ফেরাস থাক এক পলকের জন্যও তা তার হাতে থাকতে না দিয়ে সঙ্গে সঙ্গে তারা তাকে নিয়ে উপযুক্ত কাফনে আবৃত্ত করেন নিম্নের আয়াতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে ইহজীবনে ও আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবে তারপর তারা রুখকে নিয়ে ঊর্ধ্ব দিকে রওনা হয় রুখ যদি সৎকর্মপরায়ণ হয় তাহলে তার জন্য আকাশের দরজা দরজাসমহ খুলে দেওয়া হয় অন্যথায় তার সামনেই তা বন্ধ করে দিয়ে থাকে পৃথিবীর থেকে ছুঁড়ে ফেলা হয় আল্লাহ আল্লাহতালা বলেন وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَهُ حَتَّى إِذَا جَاءَ أَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا تَوَفَّتْهُ لا وَهُمْ لَا يُفَرِّطُونَ ثُمَّ يُرَدُّونَ إِلَى اللَّهِ আলা তিনি তার বান্ধবের উপর পরাক্রমশালী এবং তিনি তোমাদের রক্ষক প্রেরণ করেন অবশেষে যখন তোমাদের কারো মৃত্যুকাল উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায় এবং তার কোনো ত্রুটি করে না তারপর তাদের প্রকৃত প্রতিপালকের দিকে তারা প্রত্যানিত হয় দেখো কর্তৃত্ব তো তারিখ এবং হিসাব গ্রহণের তিনি সর্বপ্রেক্ষা তৎপর এমনি আব্বাস ফদিউল্লাহ ও মুজাহিদ রহমুল্লাহ প্রমুখ থেকে বর্ণিত যে তারা বলেন গোটা পৃথিবীর মালাকর্মের সামনে একটি পাত্রের নেই তার যে কোনো অংশ থেকে ইচ্ছা তিনি হাত বাড়িয়ে গ্রহণ করতে পারে। আমরা এ উল্লেখ করেছি যে মৃত্যুর ফেরাস্তাগুন মানুষের নিকট তার আমল আগমন করে থাকে লোক যদি মোমিন হয় তবে তার নিকট উজ্জ্বল চেহারা সাদা পোশাক ও হৃদয়বান ফেরাস্তাগুন আগমন করে আর লোক যদি কাফির হয় এর বিপরীত বেশি ফেরাজ আগমন করেন এই ব্যাপারে আমরা মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি জাফর ইবনে মুহাম্মদ তার তাকে বলতে শোনেন যে একদার রসল্লাহ সলাল্লাহ আলহ্লাম জৈনিক আনসারির শিওরে বসে মালাকুল মওদকে দেখতে পেয়ে তাকে বললেন হে মালাকুল মহুদ আমার সাহাবিদের সঙ্গে সদয় ব্যবহার করি কারণ সে মোমিন জবাবী মালাকুল মহদ বললেন হে মোহাম্মদ আপনি নিশ্চিন্ত থাকুন এবং আপনার চোখ জোরাক কেননা আমি প্রত্যেকটি মমিনের ব্যাপারে সবাই আপনি জেনে রাখুন পৃথিবীর কোনো মাটির কাজঘর বা পশম আচ্ছাদিত তাও তা জলে হুক বা স্থলে হুক এমন নেই যেখানে আমি দৈনিক পাঁচবার লোকেদের তল্লাশি না করে থাকি ফলে ছোট বড় সকলেই আমি ব্যক্তিগতভাবে চিন আল্লাহর শপথ হে মুহাম্মদ। আল্লাহর আদেশ ব্যতীত একটি মশার রূপ কবচ করার সাধ্যও আমার নেই জাফর ইবনে মুহাম্মদ বলেন আমার আব্বা আমাকে জানিয়েছেন যে মৃত্যুর ফেরাস্তাগন আমাদের সময় লোকেদের তল্লাশি করে ফিরে তখন কারো মিত্র সময় এসে পড়লে যদি সে নামাজ পাবন্দ হয়ে থাকে তাহলে ফেরেজ তাঁর এসে শয়তানকে তাড়িয়ে দেয় এবং কেউ কেউ এর সমালোচনা করেছেন সিঙ্গা সম্পর্কিত হাদিসে আমরা আবু আল্লাহ সূত্রে রসুল সুল্লাহামের একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছি তাতে এও আছে যে আল্লাহ তাল্লাহ ইসরাফিল আলাহামকে ধ্বংসের ফুৎকার আদেশ করবে মতে তিনি ফুৎকার দিলে হে আমার প্রতিপালক আপনি যাদেরকে রক্ষা করতে ইচ্ছা করেছেন তারা ব্যতীত আকাশ ও পৃথিবীর অধিবাসীদের সকলেই তো মারা গিয়েছে কে কে জীবিত আছে তা জানা থাকার সত্ত্বেও আল্লাহ তালা বলবেন কে জীবিত রইল তিনি বলবেন জীবিত আছেন আপনি जिनी चिरंजीब जार मृत्यु नहीं भी चीजें अपनाररसन और जिब्राहि और मिकाहल एकथा शुने आल्ला जिब्राहि और मिकाइलर मृत्यु हो जाए तक आरस अल्लाहर संगे कथा बोलें से बोल, हार बोल, बोल हे हार्तिक जिब्राहि और मिकाइल मारा जाह चुप कर आड़स नीचे जरा आज प्रत्येक मृत्यु अवतारित रेखी तर तुज मारा जाए माल महूद महान आल्लाहर निकट इसे बे हार प्रतिफल জিবরাইল এবং মিকাইল তো মারা গিয়েছে এ কথা শুনে আল্লাহ আল্লাহতালা বলবেন অথচ কে বেঁচে আছে সে সম্পর্কে তিনি অধিক অবহিত তাহলে আর কে বেঁচে আছে। তিনি বলবেন বেঁচে আছেন আপনি চিরঞ্জীব সত্তা যার মৃত্যু নেই আর বেঁচে আছেন আপনার আরস গ্রহণকারী ও আমি তখন আল্লাহতালা বলবেন আমার আরস গ্রহণকারীদের মৃত্যু হোক ফলে তারা মারা যাবেন এবং আল্লাহর আদেশে আরশ ইসরাফিলের নিকট থেকে সিঙ্গাটা নিয়ে নেবেন তারপর মালাকুল মহৎ এসে বলবেন হে আমার প্রতিকল আপনার আরস গ্রহণকারীগণও মারা গেছে তা শুনে আল্লাহতালা বলবেন যদি ওকে বেঁচে আছে তা তিনি সবচেয়ে ভালো জানেন তাহলে আর কে বেঁচে আছে তিনি বলবেন বেঁচে আছেন আপনি চিরঞ্জীবী সত্তা যার মৃত্যু নেই আর বেঁচে আছি আমি তখন আল্লাহতালা বলবেন তুমিও আমার সৃষ্টি সমূহের সৃষ্টি আমি তোমাকে বিশেষ উদ্দেশ্যের সৃষ্টি করেছিলাম অতএব তুমিও মরে যাও ফলে তিনিও মারা যাবেন তারপর অবশিষ্ট থাকবেন শুধু অদ্বিতীয় পরাক্রমশালী এক ও অমুখাপেক্ষী সত্তা যিনি কাউকে জন্ম দেননি এবং যাকে কেউই জন্ম দেন যার তুল্য কেউই নেই যিনি প্রথমে যেমন ছিলেন পরেও তেমনই থাকবেন ইমাম দাবারানি ইবনে জারি ও বাহাকি রহিমুল্লাহ এই আদেশটি সর্বস্তরে বর্ণনা করেছেন আর হাফিজ আবু মুসা আল মাদানি আত্মিওয়ালাদ গ্রন্থে আদেশটি বর্ণনা করেছেন তার বর্ণনায় কিছু অতিরিক্ত বিরল কথা আছে তা আল্লাহ আল্লাহতালা বলবেন तुम्हें समय सृष्टि तुम्हें विशेष उद्देश्य सृष्टि करतए तुम एम भाई मारा जाओ जार कख तुम जीवित होर आने जे सब फेरस्तर नाम उल्लेख प्राचीन जुगे विपुल संख्यक आलिम मत तर मध्य हारत और मारुदू रही है तर कह सम बेस कि रिवात वर्णित आज जब बसिभागे इजराइल वर्ण एवं आहमद रही ए प्रसंगे इमे उमरदीलाके एक मार्फू हालीस वर्णना कर ইবনে ইবান তার তাকসীম গ্রন্থে তাকে সহি বলে মন্তব্য করেছিল তবে আমার মতে বর্ণনাটি বিশুদ্ধতায় সন্দেহের অবকাশ তিনি কাব আহবার থেকে গ্রহণ করেন যেমন পরে এর আলোচনা আসছে উক্ত বর্ণনায় আছে যে জোহরা তাদের সামনে সেরা সুন্দরী রোমণী রূপে আত্মপ্রকাশ করেছিল আলী ইবনে আব্বাস পুবনে উমার রোদ্দাহ থেকে বর্ণিত আছেন যে জুহরা একজন রমণী ছিল হারুৎ কুমারু তার নিকট দিলে ইসনে আজম শিক্ষাদানের সত্ত্বারূপ করে এবং তারা তাকে তা তখন সে তা করে আকাশে উড়ে যায় এবং শুক্রগ্রহের রূপ ধারণ করে হাকিম রহিমুল্লাহ তার মোসনাদকে বর্ণনা করেন যে ইবনে আব্বাস তাল বলেন সে যুগে এমন এক কুপশী রমণী ছিল নারী সমাজে যার রূপ ছিল ঠিক নক্ষত্র জগতের জুহুরার রূপের নেই জুহুরা সম্পর্কে বর্ণিত পাঠগুলোর মধ্যে এটিই সর্বোত্তম কেউ বলেন হারুৎ মারুতের ইদ্রিস আলাহিসাল্লামের আমলে গড়েছিল আবার কেউ কবি বলে এটা সুলাইমান এমনি দাউদ আল্লাহ আমলে গড়েছিল তাপসিরে আমরা এই কথাটি উল্লেখ করেছি মোট কথা এসব হচ্ছে ইসরায়েলি বর্ণনা কাব আহবার হলেন এর উৎসব যেমন আব্দুল রাজ্জাক তার তাপসির গ্রন্থে কাব আহবার সূত্রে কাহিনীটি বর্ণনা করেছেন আর স্নদের দিক থেকে এটি বিশুদ্ধতর আল্লাহ সরক্ষ তাছাড়া কেউই কেউ বলেছে এই আয়ার দ্বারা জিন্দের দুটি গুরুত্বকে বোঝানো হয়েছে ইমনি হাজম রহিমুল্লাহ এই অভিমত বক্তব্য করেছেন তবে এই অভিমতটি একটি বিরল ও কপটকল্পিত অভিমত আবার কেউ কেউই জের জুমে পড়েছেন ভারত ও মারুতে এই দুজন লোক ফলে অবহিত করেছে। এটা জাহকাকের অভিভাব আবার কারো কারোর মতে এরা দুজন আকাশের ফেরেস্তা কিন্তু আল্লাহর পূর্ব নির্ধারণ অনুযায়ী তাদের এ দশা হয়েছে যা বর্ণিত হয়েছে যদি তা সঠিক হয়ে থাকে তবে তাদের ঘটনা ঘটনাগুলি ইবলিসের ঘটনার সঙ্গে তুল্য হবে যদি ইবলিস ফেরস্তাদের অন্তর্ভুক্ত হয়ে থাকে কিন্তু বিশুদ্ধর মত হল ইবলিস জিনদের অন্তর্ভুক্ত এর আলোচনা পরে আসছে হাদিসে যেসব ফেরস্তার নাম এসেছে অনুদ্দয়ে মুনকার ও নাকির অন্যতম বিভিন্ন হাদিসে কবরের সওয়াল প্রসঙ্গে তাদের আলোচনা প্রস্তুত লাভ করেছে এরা দুজন কবরের পরীক্ষক মৃত ব্যক্তিকে তার কবরে তার লব দিন ও নবি সম্পর্কে প্রশ্ন করার দায়িত্ব এরা নিয়োজিত এরা সৎকর্মশীল ও পাপাচারীদের পরীক্ষা নিয়ে থাকে এরা নীল রঙের ভয়ঙ্কর বড় বড় দাঁত ভয়ঙ্কর আকৃতি ও ভয়ঙ্কর গর্জন বিশিষ্ট আল্লাহ আমাদের কবরের আজাব থেকে রক্ষা করে এবং ইমানের অটল বাণী দ্বারা আমাদেরকে প্রতিষ্ঠিত রাখলাম আমি এবং বুখারি রহিমল্লা বলেন যে উরুয়া বলেন উমুল মু মিনা আয়সার আব্দুল্লাহ আল্লাহ একদিন নবী করিম সল্ল্লাহ আলহি সাল্লামকে বললেন আপনার ওপর উভুদের দিনের চাইতে কঠিনতর কোন দিন এসেছিল কি উত্তরে নবী করিম সাল আলহি সাল্লাম বললেন তোমার সম্প্রদায় থেকে আমি যে আচরণ পেয়েছি তন্নদেও আকাবার বা দিনের আচরণটি ছিল কঠোরতম সেদিন আমি ইবনে আবদ আজিল ইবনে আব্দ কিলাল এর নিকট থেকে দাওয়াত পেশ করলাম কিন্তু সে আমার দাওয়াতে কোন সারাই দেুন ফলে আমি বিষণ্ণ ফিরে আসি এবং কর্নবে পৌঁছা পর্যন্ত আমার খুশি ছিল না সেখানে পৌঁছার পর উপরের দিকে মাথা তুলে দেখতে পেলাম যে এক ঘন্টা ম্যাক আমার উপর ছায়াপাত রেখেছে সেদিকে তাকিয়ে আমি তার মধ্যে জিব্রাইল আল্লাহিসামকে দেখতে পাই তিনি আমাকে লক্ষ্য করে বললেন আপনার সম্প্রদায় আপনাকে যা বলেছে এবং যে জবাব দিয়েছে আল্লাহ তা শুনেছেন তিনি আপনার নিকট পাহাড়ের দায়িত্ব নিয়োজিত ফেরস্তাকে প্রেরণ করেছেন যাতে আপনি তাকে তাদের ব্যাপারে যা ইচ্ছা আদেশ করেন তখন পাহাড়ের ফেরিস্তারা তাকে সালাম দিয়ে বললেন হে মোহাম্মদ আপনি যদি বলেন তাহলে এই দু পাহাড় চেপে দিয়ে এদেরকে খতম করে দেন জবাবে নবী করিম সাল্লাম বললেন বরং আমি আশা করি যে আল্লাহ ওদের অবরোধ থেকে এমন প্রজন্ম সৃষ্টি করবেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না ইমাম মুসলিম রহিম উল্লাহ ইমনে হাদিস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন